জুমার নামাজের পর দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং পূর্ববর্তী যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের রোহের মাখিরাত কামনা করে দোয়া পরিচালনা করছেন আমার আপনার শাহের আল্লামা রসুলপুরি দাম বারকাতহ এ পর্যন্ত সারি শত মৃত্যু ব্যক্তির তালিকা আসছে এখানে অনেকগুলি কোরআন খতম হয়েছে কয়েক লক্ষ কালেমা পড়া হয়েছে বিনিময় খাওয়া খাওয়ানো পয়সা দেওয়া নেওয়া দুইটাই হারাম। কথা বুঝে আসছে খাওয়া খাওয়ানো টাকা পয়সা দেওয়া নেওয়া দাতা গ্রহিতা উভয় গুণাগার হবে আর এখানে যেটা পড়া হইতেছে এইটা স্ত্রে পাল্লা রস্ত্রে নির্ভেজাল এটার মধ্যে কোন ভেজাল নাই আমাদের রসুলপুর মাদ্রাসার সাবেক মহাদিস রসুলপুরের খলিফা আলহাজ মাওলানা হাসমুতুল্লা মমিনী এক করছে তার পরিবার নিয়ে আসার পথে হাসপাতালে আছে অসুস্থ আপনাদের সকলের কাছে দোয়া চাইছে आगामी महा फेले कार नाम मृत्यु व्यक्त तलिकाय आसमार नाम आसते मृत्यु व्यक्तर है বলা যায় না হজরত করতেন আল্লাহর রবি জিজ্ঞাসা করেন যে আলী তুমি এরকম তাই অমুম করো কেন বলি আর রাসুল আল্লাহ পানির কাছে যাওয়ার আগেই আমার জান কবজ হইয়া যায় নাকি এই জন্য তাই আমি আল্লাহর নবী বলেনা ঠিক নাই এর আগেও তোমার জান কবজ হইয়া যাইতে পারে তো বাবা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করবেন আর অনেকের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে চলে গেছেন তাদের জন্য আলহামদুল শরীফ একবার উল্লু আল্লাহ শরীফ তিনবার দরুদ শরীফ এগারো বার আসলাম এগারোবার পাঠ করুন সবাই পড়ুন اللهم آمين الله اللهم, عمين. اللهم إن انا نعوذ من عذاب القبر ونعوذ بك من عذاب الحرس ونعوذ بك من عذاب النار من عذاب الفتنه المحياه يا ومن فتنه المسيح الدجال মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহরবান খোদা এ পর্যন্ত যাদের নাম আমরা পেয়েছি আল্লাহ তাদের লুহের মা ফেরাত কামনা করছি কোরআন খতম কালমা খতম যা হয়েছে এগুলি তাদের রু পাকে করে দিলা। আল্লাহ তাদেরকে নাজার দিয়ে দাও এমন লোক আছে যারা লাখ করার মতন গো নাই আল্লাহ আল্লাহ তাদের মুহের পাখরা দান করো আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি খালা খালো ভাই বোন মামা মামি চাচা চাচি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের রুহের মাফুরা দান করো আল্লাহ আজি আব্দুল বারিস আব্বা মোদ্দিনা কবিরা গুনাগুলি মাফ করে দাও এই মসজিদ মাদ্রাসায় জমি জমা দিয়া অর্থ সম্পদ দিয়া তারা সহযোগিতা করেছে আল্লাহ তারা অনেকেই আজ দুনিয়ায় নাই আল্লাহ তাদেরকে মাফ করে দাও আল্লাহ টাকা পয়সা দিয়া যারা সহযোগিতা করছে আল্লাহ তাদেরকে কবুল করো আল্লাহ যারা দান করছে আল্লাহ তাদেরকে কবুল করো রুজি রোজগারে মরকত দাও আলহারি জি কামাই করার টিক দাও মানব দারুণের অনিষ্ট থেকে হেফাজত করো আল্লাহ আমরা একমাত্র তোমাকে পাওয়ার জন্য এখানে আসছি আমাদের ইসলায় নফস দান করো ইসলাহে মাতিন দান করো তসকিয়ায় নাভস দান করো নফসের গামী শানের গোলামি অঙ্গ প্রত্যঙ্গের গোলামি থেকে মুক্ত করো শ্রী তোমার গুলা যা হা এই জি কবুল করিয়া না ওসল্লাহী ও সামি আজ